আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহদ্দিন প্রিয় দর্শক বৃন্দ আমরা ধারাবাহিক ভাবে কি শুনে আসছি আজকে আমরা কিতাব উহদ এর এগারোতম দর্শ শুনব ইনসা আল্লাহ আমরা গত দশটি দর্শে তাও হেঈদের পরিচয় তাও গুরুত্ব তাৎপর্য তাও ফজিলত এবং শির্ক তাও হেঈদ বা তাও বিপরীত যে অপরাধ সেটি হলো শির্ক ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা শুনেছি এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করব আজকে যেটি লেখক রাহেমা হল্লাহ তিনি অধ্যায় বেঁধেছেন বা ইলা শাহাজাচি আল্লাহ ইলাহা ইহ অর্থ হল শাহাজাচ আল্লাহ ইহ এর প্রতি দাওয়াত দেওয়া প্রসঙ্গে অর্থাৎ তাওহিদ আমি শুধু জানলাম যে চুপ করে থাকবো তা নয় নিয়ম হলো ইসলামের প্রতিটি বিষয় প্রথম হলো আমাকে জানতে হবে তারপর সেই বিষয়টি আমাকে মানতে হবে তারপর সেই বিষয়টির প্রতি যারা জানে না বা মানে না তাদেরকে দাওয়াত দিতে হবে আমরা বুঝলাম যে তাও এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা ছাড়া কোনো ব্যক্তির ইমান কখনো সঠিক হয় না তাহলে এত বড় গুরুত্বপূর্ণ বিষয় শুধু আমি জেনেই চুপ করে থাকব বা হয়তো আমার ইমানকে সঠিক করে নেই চুপ করে থাকব তা কখনো একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য এটা সভা পায় না তাই আমি যখন জেনেছি আমার একটি অপরিহার্য দায়িত্ব হলো। আমার এই জানা বিষয়গুলি আরেকজন মুসলিম ভাইকে ভালোভাবে সময়ের সুযোগে সুন্দরভাবে সেগুলিকে ভালো করে জানিয়ে দেওয়া যাতে আমার এ দাওয়াতের মাধ্যমে সে ভালো জিনিসগুলি জেনে সে ভালো জিনিসগুলি সেও মেনে চলতে পারে সেও তার ইমানকে সঠিক করে নিতে পারে কারণ আমরা শেরকের ভয়াবহতা সম্পর্কে সেখানে শুনেছি যে শের বর্তমান পরিবেশ পরিস্থিতি আমরা বলতে পারি আজকে হওয়ার একটি বড় কারণ হলো আমরা আল্লাহ সুহানা হা তালার আনুগত্যের কথা আমরা আজকে ভুলে গেছি সে তাওহিতের কথা ভুলে গেছি তা এখন যদি আমরা গোটা মুসলিম বিশ্বকে আমরা সেই ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আমরা যদি ফিরিয়ে নিয়ে আসতে চাই মুসলিম বিশ্বের যদি আজকে আমরা কল্যাণ চাই তাহলে বিষয়গুলি আমাকে জানতে হবে এবং গোটা মুসলিম বিশ্বকে দাওয়াতের মাধ্যমে সেগুলি জানিয়ে সংস্কার প্রকৃতপক্ষে আমাদের প্রিয় ব্যক্তি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লি হোসাল্লামের দায়িত্ব মুহাম্মদ সাল্ল আলি হোসাল্লাম তিনি এসেছেন শুধু নিজে জানবেন এবং পালন করবেন এজন্য না বরং তিনি যে বিষয়গুলি জানেন সেগুলি সর্বপ্রথম নিজে পালন করেছেন এবং তার সেই বিষয়গুলির আর আমরা যদি তার অনুসারী হই তাহলে আমাদেরও সেই করতে হবে যে নিজে আগে মানব। এবং এরপরে মানুষকে সেগুলি জানাবো এবং মানুষকে সেগুলি সম্পর্কে সতর্ক করে মানুষকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করব। তাই লেখক রাহেমাহুল্লাহ তিনি সুন্দরভাবেই এখানে একটি অধ্যায় নিয়ে এসেছেন এ পর্যায়ে সে অধ্যায়টি হল বা বুদ্ধ আহ ইহা আল্লাহ ইহা লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে আলো ব্যতীত সত্যিকার কোন অধ্যায়টি আসবে আমাদের লাহা ইহ এর অর্থ ব্যাখ্যা কি হতে পারে সে সম্পর্কে সামনে অধ্যায় আমরা বিস্তারিত আলোচনা করব তবে এখন সংক্ষিপ্ত আমরা বলবো লাহা ইহ এটাই হলো তাহিদের বাণী এটাই হলো আল্লাহর একত্রবাদের বাণী এর অর্থই হল আল্লাহর সাথে কোনো শের করা যাবে না কারণ যে ব্যক্তি লাই লাহাই বলবে মুখ দিয়ে সে কখনো আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করতে পারে না যখন সে মুখ দিয়ে বলবে যে সত্যিকার এবাদতের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই এটা যখন সে মুখ দিয়ে স্বীকৃতি দিবে লাই ইল্লাল্লাহ তখন সে আল্লাহ ছাড়া আর অন্য কারোর জন্য আবাদত করতে পারে না আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেজদা দিতে পারে না আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সে সন্তুষ্টি কামনা করতে পারে না আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সে কুরবানি করতে পারে না আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সে তার করতে। পারে না করবে শুধু আল্লাহ যখন সে দিয়ে ইলাহা ইল্লাল্লাহ এই বাণীটি উচ্চারণ করবে অন্তর যখন সে এই বাণীটিকে মেনে নেবে তখন তার মাঝেই এসে গেছে তাউহিদ সে তাউহিদের পথেই চলবে তাউহিদের কাজেই করবে আল্লাহর একত্ব বাদ সেটিকে সে এখন প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট হবে প্রিয় বন্ধুরা তাই আসুন লেখক রাহমহুল্লাহ তিনি খুব সুন্দর ভাবেই এখানে এসেছেন আমরা আসুন লক্ষ্য করে দেখি এখানে তিনি একটি আয়াত নিয়ে এসেছেন এবং দুটি হাদিস নিয়ে এসেছেন আয়াত ও দুটি হাদিস আমরা একটু আলোচনা করে দেখি আয়াত নিয়ে এসেছেন সুরা ইউসুফ এর একশত নম্বর আয়াত আল্লাহ রাবুলি আলমিন বলছেন আল্লাহ রাবুল্লাহ আনমিন নির্দেশ করছেন রাসুল সাল্লামকে তুমি বলে দাও হাজিল্লাহ আমি আল্লাহর দিকে দাওয়াত দিই অন্য কোনো দিকে নয় আজকে এই আয়াত একটি আমাদেরকে বড় শিক্ষা দিচ্ছি আজকে যে আমাদের দাওয়াত বন্ধ হয়ে গেছে তা নয় দাওয়াতি কাজ চলতেছে দেশে বিদেশি সর্বত্র কিন্তু দাওয়াত আজকে আমাদের কিছু কিছু বিষয়ের সীমাবদ্ধ হয়ে গেছে আমি যে বিষয়টা বুঝি সেটার দিকেই শুধু দাওয়াত দিই বা আমি যে দলের অনুসরণ করি সেই দলের দিকেই শুধু দাওয়াত দিই বা আমি যে তরিকার অনুসরী সেই তরিকার দিকে দাওয়াত দিই বা আমি যে গোষ্ঠী বা ইসের প্রতি অনুসরণ করি সেটার দিকে আমি দাওয়াত দিই কিন্তু আসলে দাওয়াত ইসলামের দাওয়াত কোনো দলের দিকে হবে না কোনো মতের দিকে হবে না কোনো ব্যক্তির দিকে হবে না ইসলামের দাওয়াত হবে আল্লাহর দিকে এবং আল্লাহর দিনের দিকে ইসলামের দাওয়াত হবে আল্লাহর দিকে এবং আল্লাহর দিনের দিকে এটাই হলো আল্লাহ রসুল সাল্লাহাম সুন আল্লাহ তাকে বলে দিচ্ছেন যে বলে দাও হাদি সাবিল এটাই হলো আমার পথ কি পথ আমার আদর আল্লাহ আমি কোন ব্যক্তির দিকে না কোন দলের দিকে না কোন মনের দিকে না কোনো মতের দিকে না কোন তরিকার দিকে না আদর ইহ আমি আল্লাহর দিকে দাওয়াত দিই আল্লাহর দিকে আমি আহ্বান করি আল্লাহর দিনের দিকে আমি আহ্বাত করি আল্লাহর তাহিদের দিকে আমি আহ্বান করি আলা বাসিরাত কি অবস্থায় আলা বাসিরাত জেনে বুঝে শুনে এবং বিচক্ষণতার সাথে অজ্ঞতার সাথে দাওয়াত না। কারণ মানুষ যদি আবার না জেনে দাওয়াত দিতে যায় না বুঝে দাওয়াত দিতে চায় তাহলে সে হয়তো যে জিনিসটা ভালো সেটাকে সে এমন ভাবে উপস্থাপনা করবে দেখা যায় যে মানুষ সেটাকে খারাপ মনে করে ওটাকে আবার অন্যভাব হয়ে যাবে অথবা এমন বিষয় যেখানে খারাপ মানুষের কাছে এমনভাবে ভাবে না জানার কারণে উপস্থাপন করবে মানুষ মনে করবে যে এটাই হয়ে যায় তাহলে করতে হয় উল্টা হয়ে যাবে তাই নিয়ম হলো আল্লাচিন আমি জেনে বুঝে বিচক্ষণতার সাথে জ্ঞান বুদ্ধির সাথে আমি আল্লাহর পথে দাওয়াত আমি একাই দাওয়াত দিই না বরং আমার যারা অনুসরণ করে আল্লাহ রাসুল সাল্লামকে এটা বলাচ্ছেন আল্লাহ বলে আলমী বলছেন যে তুমি বলো যে আমি দাওয়াত দিই এবং আমার যেন অনুসরণ করে তাহলে এই আয়াত একটি কঠিন আয়াত যা আল্লাহ বলে যে যে আমি নিজেই রব আলমিন এবং আমার যারা অনুসরণ করে তাহলে যেই ব্যক্তি দাবি করবে যে আমরা আল্লাহর রাসুল সালামের অনুসারী তার একটা আল্লাহর রাসুল সাল্লাম যেমনই ভাবে দাওয়াত দিয়েছেন ঠিক তেমনি ভাবে তাকেও দাওয়াত দিতে হবে অটোমেটিক এটা দায়িত্ব এসে গেছে কোনো আর বলার সুযোগ নেই কোনো ভেদাভেদ নাই এ নয় যে আমি জেনারেল শিক্ষিত তাহলে আমার দায়িত্ব না না আপনি জেনারি শিক্ষিত হয়েও যদি আল্লাহ রসুল সালামের অনুসারী হন তাহলে আপনারও আপনার হলো আপনার যোগ্যতা অনুযায়ী আপনার দক্ষতা অনুযায়ী আপনার আপনাকে দাওয়াত আরেকজন মানুষ যদি তিনি আলেম হন হাদিসের হন তাহলে তিনি যতটুকু জানেন সেই পর্যায়ে তার দায়িত্ব হলো ওই পর্যায়ে তাকে দাওয়াত দিতে হবে আরেকজন ব্যক্তি কিছুই জানে না শুধু জানে যে পাঁচ ওক্ত সালাদ ফরজ তাহলে তাকে এই পাঁচ ওক্ত সালাদ ফরজ এটারই দাওয়াত শুধু তাকে দিতে হবে এই দাওয়াত এটি একটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই এই আয়াতের আলোচনায় ইমাম এবং কাশির রাহমাহুল্লা বলছেন যে সুতরাং দাওয়াতি কাজ আল্লাহর পথে দাওয়াত দেওয়া বা তাও হেদের দিকে দাওয়াত দেওয়া এ দাওয়াত দেওয়া এটা কোন নফল কাজ নয় এটা কোন মুস্তাহাব কাজ নয় এটা হলো একটা প্রতিটি আল্লাহর রাসুল সাল ইসলামের উন্মতের জন্য অনুসারীর জন্য এটা হলো অপরিহার্য কাজ এই আয়াতে আল্লাহ রাবুলা আলমিন সে বিষয়টিকে তুলে ধরেছে অতএব যেই দাবি করবে যে আমি আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের অনুসারী সেটি ভুল কারণ আল্লাহ রসুল সাল্লাহিস্লাম এর অনুসরণ তার সুন্না হলো সরাসরি আল্লাহর দিকে দাওয়াত দেওয়া আল্লাহর কিতাব এবং আল্লাহ রসুল সাল্লা ইসাল্লামের সুন্না এর দিকে দাওয়াত দেওয়া অর্থাৎ করান এবং হাদিসের আলোকে ইসলাম মানার জন্য ইসলাম পালনের জন্য ইসলাম জানার জন্যই আজকে আমাদের সকলকে এ দাওয়াত দিতে হবে এ দাওয়াত কোনো দল কোনো গোষ্ঠী কোনো এলাকার দিকে নয় আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের দাওয়াত ছিল কি তিনি বলতেন কুলা ইল্লাল্লাহ তুফলিহ তোমরা বলো স্বীকৃতি দাও যে লাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কোনো সত্যিকার উপাস্য নেই তুফলিহ তোমার এই সফল কাম হবে তাহলে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম দাওয়াত দিতেন আল্লাহর তাহিদের দিকে এটাই হলো তৌহিদের দাওয়াত তাই আল্লাহ রসুল সাল্লামের অনুসারী হিসাবে আমাদের সকলের অটোমেটিক ভাবে একটা অপরিহার্য দায়িত্ব এসে গেছে সেটা হলো আমাকেও আল্লাহর পথে আল্লাহর তাহিদের দিকে আল্লাহর দিনের দিকে দাওয়াত দিতে হবে এই আয়াতটি আল্লাহ রাবুল্লাহ আলমিন এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন তাই আমাদের লক্ষ্য করা উচিত এই আয়াত থেকে আমাদের অনেকগুলি শিক্ষা পাওয়া যায় তার মধ্যে একটি অন্যতম শিক্ষা হলো এই যা আমাদের দাওয়াত হতে হবে সর্বপ্রথম দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য বা আলোচ্য বিষয় সেটি হলো তাওহীদের বিষয় সর্বপ্রথম তৌহিদের দাওয়াত কারণ তাওহিদ হলো এ আকিদা হলো একজন মানুষের সবচেয়ে প্রথম বিষয় এ তাহিদ আকিতা যদি ঠিক হয়ে যায় তাহলে বাকি বিষয়গুলি সেগুলি ঠিক হওয়ার আশা করা যাবে আর এটাই যদি ভুল থেকে থাকে তাহলে বাকিগুলি ভুলই থাকা বেশি সম্ভাবনা রয়েছে সামনে আমরা বিস্তারিত সে বিষয় ব্যাখ্যা যাবো এ আয়তের আলোচনা শুনেই আমরা এরপরে আমরা হাদিসের আলোচনায় যাব। ইনশা আল্লাহ এ পর্যায়ে সম্মানিত শ্রোতা বন্ধুরা সামান্য একটু আমরা বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা আমাদের এ আলোচনায় ইনশা আল্লাহ ফিরে আসবো আসুন আপনারা সকলেই ধৈর্য ধারণ করুন ইনশাআ আল্লাহ আমরা এই অধ্যায়ের সম্পূর্ণ আলোচনাগুলি ভালোভাবে শোনার চেষ্টা করবাইকুম প্রিয় শ্রোতাবিন্দু আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনছিলেন এবং ধৈর্য সহকারে অপেক্ষা করছিলেন আসুন আমরা সামান্য বিরতির পর আবার আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টির আলোচনা নিয়ে আসি আল্লাহ রসুল থেকে একটি আব্দুল্লা আব্বাস রুমাহ বর্ণিত তিনি বলছেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ্লাম তিনি নিজেও তার জীবনটা যদি আমরা দেখি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি মানুষকে দাওয়াত দিচ্ছেন কোন দিকে আল্লাহ রাহালাম যখন কাউকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাতেন দাওয়াত দেওয়ার জন্য কোন দিকে প্রেরণ করতেন তাকেও একইভাবে নির্দেশনা দিতেন যে সর্বপ্রথম তোমার দাওয়াত জন্য হয় আল্লাহর তাওহিদের দিকে কারণ তাও হলো সকল বিষয়ের মূল আমার জীবনের সব আবাদতের আসল হলো যদি আমার সঠিক হয় তাহলে আমার বাকি সঠিক হওয়ার করতে পারব যদি আমার দুর্বল হয়ে যায়। তাহলে এর উপর ভিত্তি করে আমার যত আবাদত সব আবাদত গুলি বাতিল হয়ে যাওয়ারই সম্ভাবনা রয়েছে এজন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন কাউকে পাঠাতেন দাওয়াত দেওয়ার জন্য তাকে সর্বপ্রথম নির্দেশ দিতেন তোমার দাওয়াত হতে হবে এইভাবে এমন একটি সুন্দর হাদিস লেখক রাহেমাহুল্লা তিনি এখানে নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবি আব্দুল্লা আব্বাস আনহুমা তিনি বর্ণনা করছেন আল্লাহ রসুল সাল্লাম যখন জাবাল ইমানে পাঠালেন ইয়ামানে প্রেরণ করলেন কি জন্য তাকে একাধিক উদ্দেশ্যে বিভিন্নজন বিভিন্ন বলেছেন আমরা এ হাদিসের আলোকে বলবো যে মূল উদ্দেশ্য ছিল ইসলামের দিকে দাওয়াত দেওয়া আর অন্যান্য দায়িত্ব ছিল সেখানে জাকাত কালেকশন সেটাও দায়িত্ব ছিল তাদেরকে দিন শিক্ষা দেওয়া দায়িত্ব ছিল কিন্তু রাখো তুমি কাদের কাছে যাচ্ছ তুমি যাদের কাছে যাচ্ছ এরা হলো আহলি কিতাব আহলি কিতাব মানে হলো ইহুদনা সারা তারপরে বলে দিচ্ছেন যে তোমার সর্বপ্রথমে দাওয়াতের বিষয়টা যেন হয় শাহাদ কারণ এই শাহাদ আল্লাহ ইর মাধ্যমে মানুষের ইসলাম শুরু হয় শাহজাতি কারো মাঝে না থাকে সঠিক ভাবে আর সারা রাত দিন যদি সে সালাত রোজা পালন করে কোনো কাজে আসবে না যদি তার মাঝে শাহজাচ আল্লাহ ইহা এটা যদি তার মাঝে ঠিক না থাকে এজন্যই সর্বপ্রথম দাওয়াত হলো শাহাজাচো আল্লাহ ইল্লাল্লাহ মানেই হলো তৌহিদের দাওয়াত এই জন্যই বুখারি সোহে বুখারীর অন্য বর্ণনায় এসেছে দুল্লাহ তারা আল্লাহর তাউহিদ জানবে আল্লাহর তাউহিদ মানবে আল্লাহর তাউহিদ বুঝবে এটা যেন তোমার সর্বপ্রথম দাওয়াত হয় এজন্য লেখক রাহিমহুল্লাহ তিনি তাউহিদ আলোচনা করার পর এবং তাওহিদের বিপরীত বিধ্বংসীর বিষয় শের আলোচনা করার পর তিনি এমন একটি সুন্দর অধ্যায় নিয়ে এসেছেন সেটি হলো আমি তাওহিদ জানলাম জানার পরে আমার দায়িত্ব হল আল্লাহ রসুল সাল্লাইসালামের অনুসারী হিসাবে আরেকজন মানুষকে এ তাউিদের দাওয়াত দেওয়া এ তাউিদের পথে তাদেরকে সন্ধান দেওয়া আল্লাহ রাসুল সাল্লাম এত সুন্দরভাবে ভাবে মাহাজবিন জবালকে নির্দেশনা দিচ্ছেন তাকে বলছেন যে তোমার সর্বপ্রথম দাওয়াতটা হবে কিসের তাওহিদের দাওয়াত যদি তারা তোমার গ্রহণ করে নেয় যদি তারা তোমার এই গ্রহণ করে নেয় তাহলে এরপর দ্বিতীয় বিষয় হলো তাদেরকে জানায় দাও যে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদের উপর রাত দিনে চব্বিশ ঘন্টায় পাঁচ বক্ত সালাত ফরজ করে দিয়েছে তাহলে কিভাবে শুনেন খুব গুরুত্ব সহকারে আমাদেরকে বিষয়টি একটু চিন্তা করা দরকার আল্লাহ রসুল সাল্লাম তাকে বলছেন যদি তারা তোমার দাও কারণ কেউ গ্রহণ না করে তারা যত কাজ করুক না কেন কোনো কাজে আসবে না যদি তার মাঝে তাহিদ না আসে তার মাঝে যদি আল্লাহ আর বিষয় যদি তার মাঝে স্পষ্ট না হয় তার কোন আবাদ কোন কাজে আসবে না এই আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সুন্দরভাবে বলছেন দিনে রাত্রে প্রতিদিন রাত্রে ২৪ ঘন্টায় তোমাদের জন্য পাঁচ বক্ত সালাদ আল্লাহ রাবুল্লাহ আলমী ফরজ করে দিয়েছেন প্রিয় বন্ধুরা তাইয়া শুন এরপরে আল্লাহ রাসুল সাল্লাম বললেন যদি তারা তোমার কাছ থেকে সালাদ গ্রহণ করে তারপর তাদেরকে জানায় দাও যে তোমাদের জন্য ধনীদের কাছ থেকে ধনীদের সম্পদ থেকে জাকাত নিয়ে গরিব যারা আছে তাদেরকে দিতে হবে এই ধরনের আরো বিষয়গুলো আল্লাহ রসুল সাল্লাম তাকে বর্ণনা করে দিলেন তাহলে গুরুত্বপূর্ণ সুতরাং আল্লাহ রসুল সাল্লাই এর বৈশিষ্ট্য তার সুনাত হলো আমরা যারা তার অনুসরণ করি আমাদেরও দায়িত্ব হলো আমরা যখন আমাদের দাওয়াতি কাজ করব সে দাওয়াতি কাজে সর্বপ্রথম আমাদের আলোচ্য বিষয় দাওয়াতের বিষয় হবে সেটা হলো আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের সন্ন্যতের আলোকে আজকে গোটা বিশ্বের মুসলমানেরা যদি আমরা সঠিকভাবে ভাবে এ দাওয়াতের কাজ সেই অনুযায়ী করতাম তাহলে আমরা আজকে শেরকের মধ্যে লিপ্ত হতাম না আজকে আমরা শেরকের সমুদ্রে হাবুডুবু খেতাম না কিন্তু বড় আফসোসের বিষয় হলো আজকে যারা আমরা ইসলামেরও দাওয়াত দিচ্ছি কিন্তু যে মূল বিষয় সেই মূল বিষয়টিকে বিষয়টিকে আমরা গিয়ে বিষয়টি আমরা ইসলামের দিচ্ছি একজন মানুষ হোক তাতে অসুবিধা কি কিন্তু একজন মানুষ যদি নামাজি হয় আর যদি সে গাইল্লার কাছে গিয়ে শেষ দা দেয় তাহলে তার এই নামাজের মূল্য কোথায় নামাজের তো কোনো কাজে আসবে না এজন্যই আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম বলছেন যদি তারা তোমার সর্বপ্রথম তউহিদের দাওয়াতটাকে গ্রহণ করে নেয় তাহলে তুমি তাকে নামাজের দাওয়াত দাও কারণ কাজে আসবে না যদি তার তাওহিদ না থাকে যদি তার ঠিক তারা নামাজ কোন তার কাজে আসবে না ভিত্তি হল মানুষের আমার জীবনের সব ভিত্তি হলো। আমার তাওহিদ যদি সঠিক হয় তাহলে আমার বাকি আবাদতগুলি সঠিক হবে আর আমার তাওহিদ যদি গলত হয় সেখানে যদি আমার গলত থাকে তাহলে বাকি আবাদতগুলি আমার সঠিক হওয়ার আশা করা যায় না প্রিয় বন্ধুরা এরপরে আল্লাহ রাসুল সাল আলী এর আরেকটি সুন্দর হাদিস এখানে লেখক রাহেমহেছেন সেই বললেন যে আগামী কালকে আমি এই যুদ্ধের ঝান্ডা এমন একজন ব্যক্তির হাতে দেব যে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসে আর আল্লাহ এবং তার রাসুলও তাকে ভালোবাসে সাহবাই সকলেই খুব আকাঙ্ক্ষাবোধ করলেন যে এই ব্যক্তিটা যদি আমি হতে পারি আমার হাতে যদি এই ঝান্ডা আসে তাহলে কতই না সৌভাগ্যের বিষয় সবাই আশা করলেন কিন্তু দেখা গেল পরের দিনে আল্লাহ রাসুল সাল্লাম এই ঝান্ডা দেওয়ার জন্য ডাকলেন আলী রাজি আল্লাহকে দেখে বললেন যে কোথায় আলী ডাকো সাহাবা বললেন যে তিনি তো অসুস্থ আল্লাহ রাসুল সাল্লাহ বললেন ঠিক আছে নিয়ে আসো তাকে নিয়ে আসা হলো আলী রাজিয়াল্লাহ আনহুর চোখের সমস্যা চোখের ব্যথা বা চোখ উঠা এই ধরনের অসুখ হয়েছে আল্লাহ রসুল তিনি তার চোখে একটু লাগিয়ে দিলেন দিলে সাথে সাথে আল্লাহ আল্লাহ তুমি এই ঝান্ডা নিয়ে অগ্রসর হও তাদের আঙিনায় উঠানে গিয়ে যখন তুমি পৌঁছবে সোম্ম ইসলাম তাদের কাছে যখন তুমি পৌঁছে যাবে তাদেরকে তুমি ইসলামের দিকে দাওয়াত দাও বলো যে তোমরা ইসলাম গ্রহণ করো এবং না হবে এগুলি তুমি জানিয়ে দাও তারপর বললেন বললেন আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ हाथी जन मानुष केल्ला आलमी हिदायत दिन सब चेहरे मूल्यवान लालगुली हमारे सम्पद हो सब चरा सम्पद हल्हर एक जन मानुष केदायत दान कर देख आज के सम्पद लाभ बहु रकमें पंथा अवलम्बन करसूल सोल्लाम एम एक सन्धान दिले যে আমার তারা যদি একজন মানুষও সঠিক পথের সন্ধান পায় একজন মানুষও যদি হেদায়ত পায় তাহলে এটি হলো সবচেয়ে বড় একটি সম্পদ তাই আসুন এ হাদিসের আলোকে আমরা অনেকগুলি শিক্ষা রয়েছে প্রথম হলো সর্বপ্রথম মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে যারা ইসলাম মানে না এমনি নয় তাদেরকে বোমা মারবো এটা কখনো ইসলাম শিক্ষা দেয় না সর্বপ্রথম ইসলামের দিকে তাকে বুঝাবো ইসলামের দিকে তাকে দাওয়াত দিব যদি সে দাওয়াত কবুল করে নেয় আলহামদুলিল্লাহ যদি না করে নেয় তাহলে পরবর্তী তাকে বিভিন্ন অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ সর্বপ্রথমেই সাংঘর্ষিক একটা পরিবেশ সৃষ্টি করা এটা কখনো ইসলামের বিধান বা ইসলামের নিয়ম নয় এই অধ্যায় থেকে আমরা আরো অনেকগুলি বিষয় জানলাম প্রথম বিষয় হলো আমরা সকলেই দাওয়াতই কাজ করব এটা আল্লাহ রসুল সাল্লাহামের অনুসারী হিসাবে আমাদের অপরিহার্য দায়িত্ব হল দাওয়াত দিতে হবে দ্বিতীয় বিষয় হলো দাওয়াত দিব আমরা বিভিন্ন বিষয়ের দিকে নয় সর্বপ্রথম হলো তাওহেদের দাওয়াত সর্বপ্রথম হলো ইমান আখিদার দাওয়াত এটা সংশোধন হয়ে গেলে তারপর অন্যান্য বিষয়গুলির দাওয়াত দিতে হবে তৃতীয় বিষয় হলো দাওয়াত দেওয়ার সময় আমাকে বিচক্ষণতার সাথে জেনে শুনে বুঝে অজ্ঞতার মতো নয় স্পষ্ট হয় সে দাওয়াত দিতে হবে চতুর্থ বিষয় হলো দাওয়াতি কাজ করতে গেলে এমন নয় যে সে আমার কর্মচারী আমি তাকে যা বলবো সে শুনবে মেনে নেবে তা নয় বিভিন্ন রকমের প্রতিবাদও আসতে পারে বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাতও সৃষ্টি হতে পারে তাই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাকে হতে হবে আমাকে দিব আল্লাহ আমাদের সবাইকে এ তৌফিক দান করুন ধন্যবাদ আপনাদের সকলকে ধৈর্য সহকারে এই কেতাব তাউহিদের গুরুত্বপূর্ণ দর্শ শোনার জন্য আবার দেখা হবে পরবর্তী দর্শক ইনশা আল্লাহ আখরে রাবিলাম আসসালামুকমারকাত